সের اللهم صل على محمدٍ وعلى آل محمد كما صليت على الذي <تصفيق> হরমজি আমরা যে আলোচনায় ছিলাম সে আলোচনা সেখান থেকে আবার শুরু করছি শিবরান প্রথম আয়াত তিলাবত করলাম গত জুমায় আয়াতই তিলাবত করেছিলাম প্রথম ধাপের নাম আমরা বলেছি রায় যে মেয়ারাজ ঐতিহাসিক ঘটনা রসুল করিম সাল আলী সাল্লামের জীবনে সংগঠিত হয়েছে তার আরেকটা হচ্ছে মেয়ারাজ উবরুর দিকে ওঠা সেটা বাইতুল মুকাদ্দ থেকে উম আল্লাহ তার প্রিয় হাবিবকে নিয়েছেন সরাসরি সাক্ষাৎ করেছেন কথা বলেছেন সেই ঘটনা একসাথে মিথ্যাবাদী হওয়া অসম্ভব এটা হাদিস কাকে বিশ্বাস করতে হয় আমরাও করি আলহামদুলিল্লাহ করিম সালে ঘটনা বর্ণার শুরুতেই রবুল আলমিন সুবহান সত্যে ব্যবহার করেছেন কিছুটা বলেছি কারণ মুসলমানরা যেই সমাজের সাথে থাকে বিশেষ করে ইয়ুদ্দিন আসারা এবং ওই মক্কার প্রয়সরা মশ্রিকরা তারা আশ্চর্যজনক কিছু দেখলেই মনে করে এটাই মাহবুদ শক্তিশালী কিছু দেখলেই মনে করে মাহবুদ উপকারে কিছু জিনিস দেখলেই মনে করে মা গরু দুধ দেয় এটা আমার জন্য উপকারী বাস গরু আমার মা এটাও এখন পূজ্য সূর্য আলো দেয় তাপ দেয় এটা উপকারী বাস এখন সূর্য দেবতা আগুন দেবতা একটু কারো শক্তি দেখলেই আমরা মনে করি আমাদের মধ্যে আমরা যেই সমাজে থাকি যেই মনে আল্লাহ এই প্রবণতা ইয়াদের মধ্যেও ছিলাম তাকে আল্লাহাম যখন কোন অলৌকিক বিষয় প্রকাশ করেন তাকে বলে মজিজা আর ইয়া আলহিসুলাম যখন কোন অলৌকিক বিষয় তাদের থেকে প্রকাশ পায় কেউ প্রকাশ করার ক্ষমতা রাখেন না এটাও খেয়াল রাখা নবী আলিম সাল্লাতালামরা যে অলৌকিক বিষয় তাদের থেকে যেটা প্রকাশ পায় কোন নবী অলৌকিক কোনো বিষয় দেখানোর ক্ষমতা নাই আল্লাহ তাদের মাধ্যমে এটা প্রকাশ করা প্রমাণ হিসেবে নবৌতের প্রমাণ হিসেবে ঠিক আলিম সাল্লাহ সালাম থেকে অলৌকিক বিষয় যেটা প্রকাশ পায় সেগুলো হচ্ছে কারামা খ্রিস্টানদের মধ্যে এই প্রবণতা আইসা আলি সালাতামকে দেখে যখন তারা দেখল যে আমাদের নবী কারো গায়ে হাত বুলালেন ওই কুষ্ঠ রোগী সুস্থ হয়ে যায় অন্ধের চোখের মধ্যে হাত বুলালেন অন্ধ ফিরে পায় মৃত ব্যক্তিকে তুমি ইজনিল্লা আল্লাহর হকুমে দাঁড়িয়ে যাওয়া কথা বললে মৃত ব্যক্তি দাঁড়িয়ে যায় খ্রিস্টান তারা এখন মনে করলো ঈসা আলি সালামত যেমন তেমন মানুষ হতে পারে না আমাদের মতো মানুষ হতে পারে তিনি তো ইবনুল্লাহ তিনি তো আল্লাহর সন্তান আল্লাহর ছেলে নিল্লা এবং সাথে তার মাকেও আল্লাহ তালার এক অংশ বানিয়েছে আল্লাহকে ঈসা আলী সাল্লাম তৃতীয়বাদে বিশ্বাসী ভেয়া গেছে আল্লাহ ঈসা এবং তার মা যখন এক জনপদের পাশ দিয়ে যাচ্ছিলেন ওরা কেরিয়ে আসছে প্রায় শেষ দিকে আছে ঘটনাটা মত এটাই যে এই আয়াতাম চল যখন ওই জনপদের পাশ দিয়ে যাচ্ছিলেন দেখেন এক ধ্বংসপ্রায় জনপদ সব উপর হয়ে পড়ে আছে বল্লাহকে বললেন ই আল্লাহ আপনি এই মৃত জনপদকে আবার কিভাবে জীবিত করবেন এটা সন্দেহ সংশয়ের প্রশ্ন নয় এটা নিজের দিলের একমিনানের জন্যে জানার জন্যে প্রশ্ন দুই রকমের হয় এক হচ্ছে আটকানোর জন্য এটা বেআ বিব্রত করার জন্য যে প্রশ্ন হয় সেটা ভালো হাজর সালাতাম জানার জন্যে যেটা প্রক্রিয়াটা কি হবে কিভাবে হবে যেমনটা হাজরত ইব্রাহিম আলি আল্লাহর কাছে প্রশ্ন করেছেন আল্লাহ আমাকে একটু দেখেনা মিতাবে জীবিত করেন কৌতূহল সন্দেহ নয় শুরুতে আল্লাহর কিভাবে করবেন তখন আল্লাহ আলাইসালামকে মৃত দিয়ে মৃত্যু দিয়েছিলেন আমা হুবল মি আতা আম একশো বছর মৃত অবস্থায় হজার আল্লাহিসাল্লাম সুম বাবা তারপর ওজা আলিয়া সালামকে আল্লাহ আবার জীবিত করেন জীবিত করে জিজ্ঞেস করেন কল এক কামাবিস জিজ্ঞেস করলেন কত বছর আসিলে এই অবস্থা তো যেহেতু এ নিয়ে এক দিনের ঘটনা হয়তো দিনের সকালের দিকে এই অবস্থা হয়েছে উঠে দেখেন বিকাল বিকাল তো তিনি ওইভাবে জল দিয়েছেন কল এক কামাবিস পল এলাভিস তুই ইয় মানলা বা একদিন অথবা কিছু সময় হবে একদিনের কিছু অংশ হবে অথচ চলে গেছে একশো বছর আল্লাহ বলেন ছিলা প্রমাণ বলে তুমি তোমার গাধার দিকে তাকাও তোমার গাধা তাকাও দেখো ওটাকে আমি কিভাবে আবার জীবিত করি ওই হা হার পর যেগুলো সাদা ধব ধীর বছরের হার সেগুলোর মধ্যে আবার কিভাবে আমি পুষ্ট দিয়ে সুন্দর করে দেখো দেখলেন এখানে একটা বিষয় বলেছেন খাবারও ছিল আসছে এটা কিন্তু খাবারের মধ্যে কোন রকমের পরিবর্তন আসে নাই একশো বছর চলে গেছে এই খাবার এটা নষ্ট হয় নাই যে অবস্থায় ছিল ওই অবস্থায় আছে কিন্তু ওই গাঁদা যে চা এটা মরে একদম হাড্ডি গুড্ডি সাদা হয়ে গেছে কেন এর উপর পার্থক্য হইল খাবার কেন বসলো না গাঁদা কেন বসল ও কেরাম ব্যাখ্যায় বলেছেন ওজার আল্লাহ সালাম সাল্লামের যতটুকু জানতে চাওয়া ছিল আল্লাহ তাহলে ওইটাই দেখেছেন জানতে চাওয়া ছিল জীব মৃত্যুর পর ওটাকে আবার কিভাবে আল্লাহ জীবিত করেন আল্লাহ তাকে তাই দেখাইছেন খাবার আবার কিভাবে আলামী করেন না তো আয় করি আল্লাহ আপনি অনর্থক কোন কাজ করেন না এখানে আল্লাহ অনর্থক কোন কাজ করেন না যাই হোক এই সব কিছু নিয়ে যখন তার জনপদে ফিরে যান গিয়ে দেখেন হায় সপ্তাহ পরিবর্তন একশো বছর অতিক্রম ভাইরাস উনি তো ওই বছরের সময় এই ঘটনা ওই অবস্থায় আছে ওই বছরের মানুষ কিন্তু যেহেতু একশো বছর এলাকায় গিয়ে যখন অবস্থা তার সন্তানের বয়স তো একশোর উপরে সন্তানের বয়স প্রায় যেটা পাওয়া যায় তার সের কিতা বছরের মতো বাবার বয়স চল্লিশ সন্তানের বয়স একশো এটা কেমন কথা তিনি যখন যা কৌমের কাছে দাবি করলেন যে আমি ওজাই অসম্ভব থেকে ওজাই তো একশো বছর আগে গায় ও হিসেবে এখন কোনো খবর নাই হঠাৎ করে তুমি ওজায় পর থেকে হাজির হইলামে হ্যাঁ আমি ওজাই প্রমাণ আমি তওরাতের হাফিসের এলিম আছে আমার কাছে আমি তওরাত মুখস্থ জানি বলে তাই নাকি দেখি প্রমাণ দেওয়া তো এক বুড়ি আসছে সে বলে আমি আমার পূর্বপুরুষ থেকে শুনেছি ওই বক্তেনস্বর যখন বাইজ মুখাদ্দে হামলা করে তখন পূর্বপুরুষরা তাওরাত কিতাবগুলো সংরক্ষণের জন্য যে যেভাবে পারছে কেউ গাছের নিচে মাটির নিচে ওইভাবে পোতে চলে গেছে বক্ততেস্বর তো সব ধ্বংস করে দিয়ে গেছে গাছের একটাও আছে ওটা না দেখো মিলে দেখো তার বক্তব্য সঠিক কিনা তখন ইয়ৌদিরা ওই গাছের নিচ থেকে ওই তাওরাত উদ্ধার করে তো ওই তাওরাদের সব মুখস্ত বলা শুরু করছে তখন কে তাদের বিশ্বাস হয়েছে এখন বিশ্বাস যে হইছে ওই বিশ্বাস এই আশ্চর্যজনক ঘটনা দেখে ওই বিশ্বাসটা অন্য কিছুতে রূপান্তরিত হয়ে গেছে এখন বলে তুমি আর আছে বলেই রব্বলমিন মেয়ারাজের ঘটনার একদম শুরুটাই করেছেন সুভান রব্বুল আলমীর শির থেকে পবিত্র এমন আশ্চর্য ঘটনা যে মহান ব্যক্তির দ্বারা আল্লাহ আল্লাহতলা করিয়ে দেখিয়েছেন যত বড় ব্যক্তি হন আশরা তিনি তার বান্দাকে রাতের এক সফর করিয়েছেন যত বড় ব্যক্তি হন তার মূল পরিচয় হচ্ছে সে আল্লাহর বান্দা একজন মানুষের জন্য এটাই হচ্ছে চরম পাওয়া যে আমার রব আমাকে বান্দা বলে স্বীকার করছেন অন্য কিছু না আলমিন এখানে নবীও বলেন নাই রসুল ও বলেন নাই বলেছেন আশ্রা যিনি তারা এক অংশে ভ্রমণ করিয়েছেন কেন্দ্র করে যেমন কিছু উৎসব অবস্থার সৃষ্টি হয় ধর্মী ধর্মিক লোকদের মধ্যে আবার ধর্মের নামে বাড়াবাড়ি কারি প্রতারক শ্রেণী আতি तादर है है। गोली ते मध्य भिन्न आकटा प्रोग्राम देखी समय से गलिते गलिते गाज तलाये बट तलायर को पुरतन गाज थे मजारे सामने पीड़ाउलिया बुजुर्ग कबर सामने डेग सजाया सा तार्धे सुंदर बासर घर मत घर सजाया से पसा उठाना কেন খাজা মাহিনুদ্দিন্তি রুল্লাহ আলাই খাজা মাহিনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহে আলাই তিনি তো শুয়ে আছেন আজমিরে তো তার ওরস এখানে থেকে আসল আসলে প্রকাশ্য এই কথাটা বলছে না বলে না কিন্তু আপনাদেরকে অনেক ভাই আছেন এই সমস্ত অপকর্মের সাথে জড়িত কিন্তু কেন করছেন তাও জানে না ব্যবসায়ীরা ধর্ম ব্যবসায়ীরা তাদেরকে কাজে লাগাচ্ছে ধর্মীয় অনুভূতিকে কাজে লাগাচ্ছে সহজ সরল যুবক ওই খ্রিস্টানদের মতো সহজে জান্নাতে যেতে চায় সহজে জান্নাতে যেতে চাওয়ার প্রক্রিয়াটা কি খ্রিস্টানদের ধারণা এটা ইয়াহুদিরা ঢুকাই দিয়েছে তাদের মনের মধ্যে যে তোমাদের নবীসা আলি সালসালাম নিজের জীবন দিয়েছে তার ওই রক্তের বদলা রক্ত এত মূল্য আল্লাহর কাছে সারা জীবন যত অপরাধ করবা সমস্ত মাথায় নেবে না কেউ না রবিমা রবি বলেছেন अफातिमा प्रिय बंधु करा सम्भव ना अथचान जति भूल मध्य भ्रांतर मध्य धोकार मध्य विभ्रांत हो जाए কারণ তাদের ধারণায় সব অপরাধ ক্ষমা হয়ে গেছে অগ্রিম ক্ষমা হয়ে গেছে তারা নিতে পারে নাই যেহেতু সচেতন শুরু থেকে এগুলো বলে আসছেন খ্রিস্টানদের এই ভ্রান্তির কথা বলে আসছেন এখন যদি আমাকে আপনাকে বলেন কেউ বলে যে আমাদের নবী তারকে যে রক্ত দিয়েছেন আমাদের নবী বহুদের মাঠে যে রক্ত দিয়েছেন ওই রক্তের বিনিময়ে তুমি মুক্তি পাবা তুমি যা ইচ্ছা তাই করো আমরা তো গ্রহণ করবো না নবীকে নিয়ে এই ক্ষেত্রে বিভ্রান্তি ছড়ানোর সুযোগ নাই যেহেতু খ্রিস্টানদের ওই অপকর্ম মুসলিম জাতির সামনে পরিষ্কার ক্লিয়ার এখন ওই সমস্ত জাহিল মূর্খ দিন বুঝে না কিন্তু দিনকে ভালোবাসে আমি বলি এই সমস্ত কাজগুলো কারা করে যাদের দিনের মধ্যে দিনের মহাব্বত আছে তারাই করে দিন যারা মানে না আল্লাহ রসুলকে যারা মানে না আখরাতে যারা বিশ্বাস করে না নাস্তিকরা এরা মজারে যাবে না এরা তো এই সমস্ত কাজ করবে না তারা তো আল্লাহকে আখরাতকে বিশ্বাসী করে না কারো করে এগুলা যারা আখরাতে বিশ্বাস করে যারা জান্নাতে যেতে চায় যারা জাহান্নাম থেকে মুক্তি চায় তারা মনে করে উপায় বুঝে চায় প্রক্রিয়া বুঝে চায় যে একজন বড়ো আল্লাহ হজুরকে খুশি রাখতে পারলে হইয়া গেল আল্লাহ বুজুর্গকে যদি খুশি করা যায় আল্লাহ আল্লাহ কোনো বুজুর্গ কে যদি খুশি করা যায় তো এই সমস্ত আল্লাহ বুজুরগরা যেহেতু আল্লাহর নিকট বান্দা পেয়ারা বান্ধা তাদেরকেও মুক্তি দিয়ে দিবেন ওই সমস্ত শেষ বিচারের হাইকোর্টে তিনি আমার জামিন আমি পাপি তিনি কি জামিন দেন নাকি না কথা যা জীবনে আজ পর্যন্ত দুনিয়ার পক্ষে কেউ এইরকম প্রশংসা আল্লাহর করে নাইমতের মাঠে আল্লাহ রসুল যখন এইরকম প্রশংসা করবেন তখন আল্লাহ তারা বলবেন তখন আল্লাহ তার ওই অসন্তুষ্টি ওই গজব ওই ক্রোধ ক্ষোভ সব কিছু রসমতে রূপান্তরিত হয়ে যাবে আল্লাহ বলবে রুম নাবি আপনি উঠেন আপনার যাকে যাকে মনে চায় তাকে নিয়ে আপনি জানলাতে চলে যান সব একজোট একজন আবু জান্নাতে নেওয়া। কোন অধিকার রাখেনা ক্ষমতা রাখেনা এই বিশ্বাসে যদি কারোর বিন্দু মাত্র সংশয় থাকে তার ইহান নামের দৌল চলে গেছে আল্লাহর সামনে আমাকে সেজা দেওয়ার কথা এই মুবারক আমলকে আমার আল্লাহর সামনে না দেওয়া ওই কবরের মধ্যে নিয়ে আমাকে সেজ্ দেওয়ানো হচ্ছে কেন হচ্ছে এটা ওই পীর মহাব্বতের কারণে না ওই সমস্ত মাজারগুলো যারা কন্ট্রোল করে তাদের আখের গুছানোর জন্যই তারা এই কাজগুলো করাচ্ছে কৌশলে কৌশলে আমাকে বিভ্রান্ত করা হচ্ছে খাজার মহানুদ্দিন চিস্তি এখানে ঘুর থেকে আসবে যে কথাটা বলছিলাম আমাকে কিভাবে মসজিদ বানানো হচ্ছে একটু চিন্তা করেন এগুলো কৌশল শয়তানের শয়তানের কৌশল আমি আগেও আপনাদেরকে ঘটনা শুনিয়েছি আবারও বলি প্রসঙ্গ করামে কলকাতায় শহরের পাশে মাহফিলে মাহফিল করে সকালবেলা যখন আমি ফেরত আসছি দেখি গ্রামের মোড়ে মোড়ে বিভিন্ন মাজার কবর পাকা কবর এই আরেক ছয় কবর পাকা করা আরেক ছয় তারিখ মনে রাখবেন কবর পাকা দুনিয়ার যেই হোক আমার আপন কারো কবর জমা পাকা না হয় আল্লাহর রাস্তায় বললে আমার কবর পাকা করে আমার লাভটা কি কবর উপর ফ্যান দেয় পাকা দেয় অনেক জায়গায় জিছি বাতাস করে আমি বলি তোমার কবর বাসী জাহান নামি এটা তো তুমি প্রমাণ করতেছ কারণ কবর বাসে যদি জাহান্নামি না হয় তাহলে ওই বাতাস কি দরকার তা সে যদি জান্নাতি হয় তো জান্নাতি নেয়ামত তো সে কবরে ভোগ করতেছে যে জান্নাতি নাম ভোগ করতেছে তাকে দুনিয়ার বাতাস দিয়া তুমি করবাটা আর যদি জান্নাতি না হয় এই বাতাসে জাহান্নামের আগুন নিবানো যাবে না খায় ওই ফ্যানটা চলতেছে জাহান্নামি হইলো এই ফ্যান দিয়ে কোনো লাভ নাই জান্নাতি হইলেও এই ফ্যান দিয়ে কোনো লাভ নাই কেন দিচ্ছ কবর পাকা করলে ওই জায়গায় কে আজাবের ফেরা যেতে পারবে না আমি এই কবরকে পুরা পাকা করে শক্ত করে দিয়েছি সেখানে যেতে পারবে না এইরকম ধারণা মিনজা যদি তাই না হয় রসুল যেখানে বেরোছেন আলী বের হোক কুড়াল নিয়ে বের যেখানে কবর পাকা পাবা পূজা পাবা সব ভেঙ্গে চুনমার করে সমান করে দাও সেখানে আমি কে হয়ে গেলাম রসুলের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আমার এই সমস্ত পীরমা সাহেবদের কবরকে পাকা করা সেটাকে পূজার উপলক্ষ বানানো কারণ ওই কবর পাকা করলে একজন মানুষ যা সেটা ছুঁয়ে দেখে আমরা দেখেছি একজন মানুষ তার সন্তানকে লাগায় ওই কবরের মধ্যে একজন মানুষ তার কাপড়গুলো সেখানে ঘষে কেন করে ওগুলা কেন করে ওই পাকার মধ্যে কি আছে বরফত আছে যদি মনে করে। তার কিতাব লেখা সেখানে আছে আপনি শুনেছেন আপনি যদি কবর কে চেন কবর কে ইজ্জত করলেন সম্মান করলেন এই ইজ্জত আর সম্মানের একমাত্র মালিক হচ্ছেন আল্লাহ সব তালা এটার নামে আবাদত কেমনই হবে আল্লাহর আমরা রসুলকেও সম্মান করি ইজত করি মোহাব্বত করি তাও কিসের জন্যে আল্লাহর জন্যে আমরা কাবাকে মহাব্বত করি ইজ্জত করি তাও কিসের জন্য আল্লাহর জন্যে আল্লাহ হুকুম করেছেন সে জন্য করি অন্য কোন কারণ নাই পাথর পাথরিন খাজা মোহানুদ্দিন চিস্তির ওই কবরের কথা বলছিলাম জিজ্ঞেস করি ভাই খাজা মহানুদ্দিন চিস্তির কবর নাকি এটা ওই গ্রামের কোনায় কোনায় যে কবর পাকা এটা কি বলে এটা খাজা মোহানুদ্দিন চিস্তির খবর আরে আল্লাহ চিন্তা করছেন আমার কিভাবে সব জায়গায় হাজির হওয়ার ক্ষমতা কায়াম নবী মোহাম্মদ সব জায়গায় হাজির হয়ে যান এইরকম বিশ্বাসও যদি কেউ রাখে আমি প্রশ্ন রাখতে চাই ওই সমস্ত যেগুলো রাস্তার পাশে কাজা ময়ন্ত্রী চিস্তির নামে শুরু হচ্ছে এই অরস হবে খাজার নামে কিসের জন্যে খাজা তো ওই জায়গায় এখানে এই থেকে হইল কিসের অরস আপনিও কদিন পরে বলবেন খাজা কি আজমিরের একার সম্পদ খাজা পুরা মুসলিম জাতির সম্পদ যেখানে নামে ড্যাগ বসাবে হাজির হয়ে যাবে কদিন পর আপনিও এটা বলবেন না হয় কেন করেন এটা জেনে রাখেন খাজার নামে এ সমস্ত ড্যাগ বসানো সেখানে অর্থ দান করা এটা সিঁড়ি কেন সিঁড়ি কারণ আপনি খাজাকে সম্মান করে অর্থ দিচ্ছেন সমস্ত অর্থ মহানোর সব আল্লাহর গরু জবে হয় উঠ জবে হয় মর জবে হয় শত শত গরুর লাইন লাগে আমরা জিজ্ঞেস করলে বলে আল্লাহর নামই জবে হয় আল্লাহ শুনে রাখেন মাস শুনে রাখেন আল্লাহর নামে জবে হওয়া জন্তুও যদি আমরা কোরবানের সময় আয়াত একটা তিলাবত করি কি সেটা আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই করেন তো এই গরুগুলার তলারে বইরা ঢাকা থেকে ফরিদপুর নেওয়ার কি দরকার আল্লাহকে সন্তুষ্ট করতে হলে ঢাকায় জবে করেন না ঢাকার আশেপাশে গরিবের অভাব আছে ঢাকার আশেপাশে দিনদার মানুষের অভাব আছে আপনার যদি মানুষকে খাওয়ানি নাকসাত হয় মানুষকে খাওয়ানো নাকসা দিল রাস্তাঘাটে কত মানুষ পরে আছে যান না আপনি উত্তরবঙ্গে চলে যান টাকা নিয়ে সেখান থেকে গরু তুলে ওই মানুষগুলোকে না খেয়ে মরে যায় মানুষগুলোকে যায় আর না আপনি ওই করুনিয়া ফরিদপুর বিশেষ মাজারে কেন হাজির হন প্রশ্ন উত্তর নাই আসলে মুশ্রিকরাও কিন্তু আল্লাহকে মাহমুদ মনে করত কাকে মাহমুদ মনে করতো আল্লাহকে ওর আনের কথা তাদেরকে যদি জিজ্ঞেস করে না পি কোরআনের কথা তারাই বলবে লিল এটা তো আল্লাহ সব মালিক তো আল্লাহ ভগবান তো উপরেই থাকে দেখেন না হিন্দুরা কিছু উপরের দিকে তাকায় ভগবান তো উপরে থাকে মনে করেন আল্লাহকে নিয়ে কোনো সন্দেহ নাই যারা আস্তিক যারা আস্তিক আল্লাহকে বিশ্বাস করে মোদে বিশ্বাস করে সৃষ্টিকর্তায় বিশ্বাস করে তারা সবাই মনে করে আল্লাহ আছেন কিন্তু পার্থক্যটা কোন জায়গায় পার্থক্যটা হচ্ছে ওই মক্কার কাফেরদেরকে যখন তারা তাদেরকে জিজ্ঞেস করা হয় তাইলে আল্লাহ যদি মালিক হন তোমরা লাতের পূজা করো কেন মানাতের পূজা করো কেন অজ্জার পূজা করো কেন হুবালের পূজা করো কেন তখন তারা কি বলেছিল সেটাও প্রাণ কেড়ে আসছে তখন তারা উত্তর দিয়েছে তোমাকে বলতেছেন আসতে চিবিল আমাকে ডাক আমি আল্লাহ সারাদিকে প্রস্তুত আছি তোমাকে ডাকতেছেন তুমি হক্কানি পীর কাছে আমরা যাব না যাব ওই মাধ্যম মানে ওই মাধ্যম না তারা আমাকে আওনার নিকটে পৌঁছা দিবে তারা আমার হাত ধরে জাননাতে দিবে না পীর মাসায় হক্কানি বুজুরদের কাজ হচ্ছে আল্লাহর যে প্রকৃত রাস্তা ওই রাস্তা তারা বাদলায় দিবে যে তুমি আল্লাহকে পাইতে হইলে এই এই রাস্তায় আগায় আমার কোনো ক্ষমতা নাই রাস্তা আল্লাহ দেখবেন আমি চিনি না যেমন একটা কাগজের মধ্যে আমার বাসার ঠিকানা লেখা আছে যে ইমাম সাহেব এই এই নাম্বার এই গলি নাম্বল আর গলি বলার না আবার বর্তমান যা হাজির হয়ে যাবে এই নাম্বার আর এই গলি ইমাম সাহেবের বাসা এখন একজন ওই কাগজ ধরে ধরে ওখানে দেখাইছে বলে পিছিয়ে যা পিছিয়ে আসতে আবার মসজিদের মোড়ে হা আসলাম বিভ্রান্ত হবে কিন্তু যদি ওই কাগজটা ধরে কাগজ ছাড়াই একজন মসজিদের সাহা আপনি বলেন আমি হুজুরের বাসায় যাবো আমাকে একটু আমাকে বাসা পর্যন্ত পৌঁছাই দেবেন কেন ওই খাদিম কিন্তু কাউকে জিজ্ঞেস করতে হবে না কেন খাদিম তো জানে বাসাটা কোন জায়গায় লেখা যেটা আছে এটা তার দেমাগে আছে একজন আল্লাহ বুজর্গের কাছে যাওয়ার উদ্দেশ্য এটাই ওই খাদে মামাকে আপনাকে মসজিদের ছাদর উপর দিয়ে আমার বাসার ছাদ দিয়ে জানালার ভিতরে রাস্তা কিন্তু পরিস্থিতি সব বাদ দিয়া জানলাতে পার করে দিবে এই বিশ্বাস রাখলে এটা শিরিক তার কাজটা কি তার কাজটা হলো ওই যে কাগজে যে পথ পদ্ধতি আছে সেই পথ পদ্ধতির রাস্তা ধরে ধরে ধরে ধরে আগে আনিয়া তিনি রাস্তা চিনেন আমি আমি রাস্তা চিনি না আমি জানি না আমি চোর আম আমি হাদিস পড়ি নাই তিনি ওই বিষয়টায় আমাকে বুঝায়া বুঝায়া আল্লাহ পর্যন্ত পৌঁছানোর রাস্তা দেখাইয়া দিবেন ওইটাই তার কাজ অন্য কোনো কাজ অন্য কোনো জিম্মদারি অন্য কোনো ক্ষমতা যদি কেউ দাবি করে কেউ বিশ্বাস করে তিনি শিরিক করলেন স্পষ্ট শিরিক স্পষ্ট শিরিক রসুল বলেছেন আল্লাহকে পাওয়ার জন্য আমাদের যে তরিকার যে পদ্ধতি এটা যদি কেউ গ্রহণ না করে ফাহা রতুল ফাহুয়া রতুল আল্লাহ রসুল বলেছেন সেটা কখনো গ্রহণযোগ্য নয় আরে হা হাজরি আল্লাহকে পাওয়ার জন্যে আল্লাহ আমাদেরকে কোরআন দিয়েছেন আল্লাহকে পাওয়ার জন্য তার নবীকে পাঠিয়েছেন এই নবী তেইশ বছরের নবুতের জিন্দগিতে এই কোরআনের ব্যাখ্যা দিয়েছেন মুখে এই কোরআনে ব্যাখ্যা দিয়েছেন আমলের মাধ্যমে একদল সাহাবি তিনি তৈরি করে দিয়ে গেছেন ওই সাহির আমাদের জন্য আদর্শ তারা রসুলকে দেখেছেন ব্যাখ্যা তারা গ্রহণ করছি জান্নাত পেতে চান অসম্ভব আল্লাহ বলছেন ভিন্ন কথা রব আলীন বলছেন বলছেন আমি হাসিব তুম কি মনে করেছো এত সোজা জাননাতে যাওয়া আর তো শুনলো এমনি চলে যাবা খাজার নাম হরস্ক আমার কাছে আসবা না এতো সোজা যারা চলে গেছে দিনের উপর থেকে বহু কষ্ট দুঃখ তারা ভোগ করেছে তখন আসবে আপনার নুসরত ওইরকম কষ্ট ভোগ করবার আল্লাহ বলেছেন তখন আল্লাহ হা হা ধৈর্য ধরো আমার নুসরত খুব নিকটে চলে আসবে ওই রকম কষ্ট তুমি আরামে দিয়েছেন। যখন দশম হিজরিত দশম নবতের দশম বছর আল্লাহ রসুল যখন অসহ্য হয়ে আর সহ্য হচ্ছে না তাই পাহাড়ের প্রান্তরে বসে ওই পাহাড়ের নিচে বসে আল্লাহ রসুল কাঁদছিলেন আর বলছিলেন ও আল্লাহ আপনি কে আমার উপর অসন্তুষ্ট মাওলা আপনি কি আমার উপর রাজি না নাওলা আমার উপর অসন্তুষ্ট না হয়ে এই সমস্ত হাতে আমাকে কেন ছেড়ে দিচ্ছেন আল্লাহ আল্লাহ রসুল কাঁদতেছিলেন আর বলতেছিলেন আর বলছিলেন মাওলাই কেরি আপনি যতক্ষণ পর্যন্ত সন্তুষ্ট না হবেন আমি আমার এই মিশন যত কষ্ট হন এই মিশন আমি চালিয়েই যাবো আল্লাহ এত কষ্ট ভোগের পর আমাকে সান্ত্বনা দিবে এমন কোন বন্ধুকে আমি পাবো না যে আমাকে এই সমস্ত মুসিবত থেকে আমার পাশে দাঁড়াবে আমাকে সাহায্য করবে সহযোগিতা করবে রসুলের ওই আশ বছর সত্য করেছেন তিন বছর তাদেরকে অবরোধ করে রাখা হয়েছিল সে আবু তালিদের মধ্যে বয়কট করা হয়েছে মুসলিম জাতিকে রসুনকে সহ বহু বাচ্চা না খেয়ে মৃত্যুবরণ করেছে বহু সাহাবি খেতে না পারে ঘাস খেয়েছে গাছের পাতা খেয়েছে ছাল খেয়ে তারা জীবন রক্ষা করেছে ওই সমস্ত কষ্ট ভোগ করার পর দশ দশটি বছর কষ্ট ভোগ করার পর তারপর আল্লাহ তারা জিব্রাঈল আমিনকে পাঠিয়েছেন তার প্রিয় বন্ধুর কাছে জিব্রাইল আমিন আইসা বলছেন না রসুলের মতো এরকম সম্মানিত মহান ব্যক্তি তার পুরা কৌ সহ দশ দশটি বছর মেহনতের পর দশ দশটি বছর চরম নির্যাতন ভোগ করার পর খেয়ে না খেয়ে আপনজন সব শেষ করে আবু তারেবের মধ্যে ইন্তকাল করেছেন হাদিজার মধ্যে ইন্তকাল করেছেন অনেক মুসলমান সহ্য করতে না পেরে নকটা ছেড়ে হাফসায় চলে গেছেন এমন কষ্ট ভোগ করার পর ভাই নিয়ামত পেয়েছেন জান্নাত পাওয়া যাবে না নামাজ না রোজা রাখবানা আমার দরবারে আসবানা আমাকে চেষ্টা করবানা বছরে একবার খাজার নামে অরস করে তুমি জান্নাত পেতে চাও অসম্ভব অসম্ভব এই শিখ যারা করবে আমি বলি তাদেরকে আমি কখনই ক্ষমা করবো না বয়ান আসবে ইনশাল তারপর এই আলোচনা শেষ করবো যেহেতু সামনে মেয়ারাজ সবে মেয়ারাজ বলি আমরা যাকে নির্দিষ্ট কোনো রাগকে সবে মেয়ারাজ বলা এটা বিদাহ শুনে রাখেন কথাটা দাহ কেন এই জন্যে সবে মেয়ারাজ তো ওই নবু দশম বছর একটা রাতেরই না। যেই রাতে আল্লাহ রসুলের মেয়ারাজ হয়েছে প্রতি রাতে বছরের প্রতি বছর এই রাতে কিন্তু আল্লাহ রসুলের মেরাজ হয় না আল্লাহ রসুল আল্লাহর কাছে জানানো চলে গেছেন একবারই তো প্রতি বছর আমি ওই রাতটাকে মেয়ারাজের রাত বলা এটা কি এটা কি অর্থ হ্যাঁ প্রতি বছর একটা রাতকে আমরা সবে বরাদ করি। প্রতি বছরের একটা রাতকে আমরা সবে কদর বলি কেন যে ওই প্রতি রাতে আল্লাহ হওয়ার কথা বলি কিন্তু আমি অমর আব্দুল খতাবকে দেখেছি এই রাতকে কেন্দ্র করে যারা এর পরের দিনা রাখতো অমর তাদের পিঠ চাপড়ায় খাও জোর করে খাওয়াতেন কোনো নামাজ নাই মেয়ার কোনো রোজা নাই এই সমস্ত বিধাতের সাথে যারা জড়িত জড়িত হয়েছে তবা করেন আল্লাহর রস্তে মেয়ারাজের তিনটা সম্পদ আমাদের সামনে এক সম্পদ হচ্ছে নামাজের সম্পদ বে রসুল নামাজ পেয়েছেন মেয়ারাজ যদি উদযাপন করতেই হয় আমাকে সারা বছর পাঁচ ভক্ত নামাজ জামায়াতের সাথে আদায় করার মধ্যে মেয়ারাজ উদযাপনের প্রকৃত বাস্তবতা এক দুই নম্বর হচ্ছে সুরে বা কারার শেষ দুই আয়াত আল্লাহ তারা এই রাতে পেয়েছেন আল্লাহর পক্ষ থেকে রাত যদি উদযাপন করতে হয় আজকে অঙ্গীকার করেন আমি আমার হাবিবকে মহাবত করি আমার রসুলকে ভালোবাসি রসুল এই রাতে এই দুই আয়াত পেয়ে সম্মানিত হয়েছেন আমি এই দুই আয়াত মুখস্ত করবো ইনশাল তৃতীয় বিষয় হচ্ছে আল্লাহ রসুল আল্লাহর কাছ থেকে একটা ওয়াদা নিয়ে আসছেন সেই ওয়াদা হচ্ছে আমার বান্দা আমার মোহাম্মত রসুল আমার মোহাম্মত যদি করে তাইলে তো ভিন্ন কথাও মাফ করবেন আল্লাহ সেটাও বলি আমার মোহাম্মত যত বড় পাপ করুক যত বড় পাপ করুক হোক যদি করে সবচেয়ে বড় পাপ সিড়িকেও যদি করে যত বড় গুণা করুক আল্লাহর পক্ষ থেকে একটা ওয়াদা নিয়ে আসছেন সেটা হচ্ছে বান্দা যদি দিল থেকে তও করে আল্লাহ তালা তার সমস্ত গুণাই মাফ করে দিলেন মেয়ারাজের অর্থ তো এটা হয় আপনি কোথায় আছেন কোন দিকে যাচ্ছেন আমি গুনা করলে আপনার কাছে মাফ চাই আপনি মাফ করবেন ও গৌরবান আমি আমার উপর জুলুম করেছি আমি অন্যায় করেছি গুনা করেছি গৌরব আপনি আমার গুনাকে মাফ করে দেন ছুটবো যেগুলোর ব্যাপারে তোর আমার ব্যাপারে হাদিসের বক্তব্য নাই কেন ওই সমস্ত ফালতু আমলের পিছনে ছুটে নিজের আমল কেন বরবাদ করব সময়টা কেন বরবাদ করব তা করব না ইনশাল্লাহ জীবনের প্রতিটা ক্ষেত্রে শরীয়ত মানব যে পন্থায় আমাদেরকে শরীয় যে পন্থা আমাদেরকে শিখিয়েছে ইনশা আল্লাহ সেই পন্থা পদ্ধতি অবলম্বন করবো থেকে মুক্ত হয়ে আমলগুলো করার তৌফিকা নয় কারণ একটা কথা বলি শেষ করছি একটু মনোযোগ দিয়ে শুনতে হবে সেটা আমাদের আহ মসজিদ কমিটি আপনারা জানেন আমি আগেও বলেছি বারবার সময় খুব কাছে আলহামদুলিল্লাহ আমরা খুশি আপনাদের এই সহযোগিতায় খুশি ও ভাই আমি শুরুতেই বলেছি আমার খুব একটা ভালো লাগে তাই সমস্ত যে এসির মধ্যে নামাজ পড়ব খুব আরামে আসে বহু মানুষ এখন কষ্টে বাইরে থাকে তারপর অন্য একটা বিষয় চিন্তা করি যে আসলে এই মুহূর্তটা আল্লাহ এবং বান্দার মধ্যে নিবিড় একটা সম্পর্ক চলছে সেই সম্পর্কে যদি গরমের কারণে মনোযোগ নষ্ট হয় সেটাও একটা বিষয় আর আমি যদি একটু আল্লাহর সাথে বান্দার একটা সম্পর্ক তৈরি হয় নিবিড় সম্পর্ক এই সম্পর্ক যদি তৈরি করার পেছনে আমার যদি কোনো অবদান থাকে নিশ্চয়ই আল্লাহ তালা এটাকে আমার না জাতের বসিলা বানিয়ে দিতে পারে নিশ্চয়ই সেই চিন্তা করে অন্য কিছু নয় সেই চিন্তা করে ইনশা আল্লাহ তালা আমরা যার যা সামর্থ্য আছে সেই হিসাবে আমরা সহযোগিতা করবো কাজটাকে ওঠে নিবো ইনশাল্লা আল্লাহ তার আমাদেরকে সে ট্রফি কেন নামে রফুরআ